এবং কত দীর্ঘ সময় আমার আল্লাহর জন্য আমি ছলা আদায় করতে পারতেছি এটা ছিল মুখ্য বিষয় কিন্তু আমাদের দেখেন তেলাবাতের অবস্থা কি করুন মানে তেলা অবস্থা শুনলে কোরআন কোরআনের সাথে মহাবে আদবি। লুঙ্গি খুলে ফেলছে যেহেতু পাগড়ি বাঁধে নামাজ পড়লে এক রাখা তো সত্তর একাতে চাও এই জন্য লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছে আমাদের অনেক জায়গায় অবস্থাটা এরকম যে দেখা যাচ্ছে কোরানে কারিমের তালাবাদ যেই গতিতে সেখানে কোনো মাখরাজ ঠিক হচ্ছে না তারপরে মত ঠিক হচ্ছে না তারপরে সিফাত ঠিক হচ্ছে না তাজবিদের নিয়ম আছে সব লঙ্ঘন করে তেলাবাদ চলতেছে আর সেখানে আমরা পাগল হয়ে গেছি যে খতম করতেছে। মহা পাগল যে কোরআন খতম করতেছি খতম তারাবি পড়তেছি কিন্তু খতম তারাবির নামে যে কত মহা গুনার কাজ করতেছে রমাদান মাসে অন্য সময় যদি গুনার কাজ করেন রমাদান মাসে গুনার কাজ করলে কি পরিমাণ বেশি না একটা গুনার কাজ করে সেই গুণাটাও এক লক্ষ গুণ বেশি হবে মানে ফজিলত যেমন এক লক্ষ ঠিক গুনাটাও এক লক্ষ গুণ বেড়ে যাবে ছোট্ট একটা গুণা করলে ওটা এক লক্ষ গুণ বেড়ে যাবে তা আপনি রমাদান মাসে ফজিলত যেমন বেশি তা আপনি কোরআনের সাথে বেয়াদি করবেন ওই বেয়াদবির শাস্তিও তো বেশি তাহলে ওই বেয়াদবির থেকে গাই হাজির প্রয়োজনে আপনি পড়েন না তারাবি তাও ওই বেয়াদবী করবেন না এটা তো কোরআন একাডেমির সাথে বেয়াদবি কোরআন একাডেমির যে তালাওয়াত এটা কোরআনকে বিকৃত করার সামেত যদি তালাওয়াতে করতে চান তারাবি পড়তে চান আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তালাবাদটা হতে হবে একেবারে সহিষ্টালামের প্রত্যেকটা অক্ষর গণনা করা যেত আশারা বলছে তালাবাতের প্রতিটা অক্ষর গণনা করতে পারতাম শব্দ গণনা করতে পারি মিনিমাম শব্দ গণনা করতে পারি আয়াত গণনা করতে পারি কিছুই বোঝা যায় না কি তালাবাদ হচ্ছে সব মসজিদে না কিছু কিছু মসজিদে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু অধিকাংশ মসজিদে দেখবেন যে তালাবাদ কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তাহলে কোরআনে কারিমের সাথে বহাবে বেয়াদবি হচ্ছে না এবং রমাদান মাসে কোরআন এর মাসে কোরআনের মাসে বা তারাবিনে যদি তালাবাদ করতে পারি খতম করতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু খতম করতে যায় যে আমি তালাবাতের সব সাওয়াবে মাহরুম হয়ে গেলাম বরং কোরআনের সাথে বেয়াদবী আরেকটা বিষয় সাথে বলে রাখি সেটি হলো আচ্ছা রমাদান মাসে খতম করব পুরা রমাদান মাসে তো রমাদান মাসে রমাদানিখে শেষ হবে আমরা রমজান মাসকে কে তিন দিন কাটি সাতাশ দিন বানাই ফেলছি নবীন রমাদান হলে রমাদান হইলো তিরিশ উনত্রিশ এর কম হবে না তিরিশ এর বেশি হবে না আমাদের রমাদান হয়ে গেছে কয়দিন সাতাশ দিন সাতাশ দিন পরে দেখবেন আটাশের তারাবি উনত্রিশের তারাবি মুসল্লিয়া নাই মানে তাদের হিসাব যে সাতাশ শেষ দিন আছে এটা হলো আমাদের ঈদের প্রস্তুতি মার্কেট করতে হবে শপিং করতে হবে কাজকর্ম আছে এগুলার জন্য বাকি দুই দিন মানে রমজানকে কাটে দুই দিন তিন দিন বাদ দিয়ে সাতাশে আগায় নিয়ে আসছি এটা মুসলিমের জন্য আরেক সুস্পষ্ট বেদা যে রমাদানকে এইভাবে সাতাশে নিয়ে আসা এই জন্য আরব বিশ্বে আপনার তারাবি উনতিরিশে রমাদান শেষ হয় মানে যারা খতম করেন ফুরা কোরআন তেলাওয়াত করেন যে সকল মসজিদে তারা উনত্রিশে রমজানে তাদের খতম শেষ হয় সাতাশে শেষ হয় না